বন্দ গুরুপদ ভক্ত বিন্দম শ্রীচৈতন্য প্রভে নি নন্দো শ্রী নন্দনন্দন বন্দে আধিকোদ গোপীজনসমূত বৃন্দন মনোহ বঞ্ছা কল্পত রোগ কৃ পাশ পথি আনঙ্গ পাবনেভাবেভ্য নৈতি যৎকি বহং বন্দে পরমদম বৃন্দা তো সে বৈ পিয়া বৈ কেসবাসন ভক্তিপদে দেবী সত্যই নমো নম নারায়ণ নমস্ত নরঞ্চ দী সরসতিংব ততো জুদী সংকর্ণ কথোপদেশে গৌরী পশনে সদা গুর্ভক্তিযুক্ত ভক্তি প্রমদা জগোদ্ ধেয় সদাভম হবিষ্ট দোহম তীর্থা শিব বিচনুত শরণম ভীতাহম্পন দ্বিপোত বন্দে মহাপুষ তে চ্যাক্তু ত্যজ্জ সুপি তর্মীষ্ট বচসা যদগাণ্য মেঘ দৈত্যপি বধাব বন্দে মহাপুষ তে চারণ ইৎপা পাল্লবক চন্দমি চটা বিসুজিত পূর্ণাগর সারমূরি সারাধিকা কাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রিয়দ্ৈতর শিবসা গৌরভক্তি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈতগদাধর শিবসি শ্রী গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে আজানু লম্বিত ভুজ কনক দাতো সংকেবিতর কমলা বিশ্বরজ ভর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করৌ করুণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে প্রণমো শ্রি গুরুং ভূয়সি কৃষ্ণ করুণার নবম লোকনাথ জগৎ চক্ষু শ্রীসুখে তোমার পুষোপুরাণবর্ণ সিতার সংসার সুন্দ্রসেত ভে ভগবত শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ভূপাত জানিয়েছেন শ্রীকৃষ্ণ সংকীর্তনই জীবের একমাত্র কীর্ত শ্রীকৃষ্ণ সংকীর্তনই জীবের একমাত্র কীর্ত এই মাত্র কয়েক দিনের জীবনে অস্থায়ী জীবনে কৃষ্ণের স্বরূপ কৃষ্ণ নামের স্বরূপ এবং নিজের স্বরূপ জ্ঞাত হয়ে তবে সংকীর্তন করবার কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ যতক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র দেহ অভিনিবেশ থাকবে ততক্ষণ পর্যন্ত জীব কখনোই বাস্তব সংকীর্তন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত দেহের প্রতি বিন্দুমাত্র অভিনিবেশ থাকবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদিষ্ট যে যোগ্য তাতে সে অংশ গ্রহণ করতে পারবে না গুরু গুরুবৈষ্ণবের ক্রমে যখন সম্বন্ধ জ্ঞানের পুষ্টি হবে ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কি কেনই বা ভজন করব ভগবানের স্বরূপ নিজের সঙ্গে ভগবানের কি সম্বন্ধ থাকতে পারে মায়ার সঙ্গে জীবের কি সম্বন্ধ এই মায়ার দরুন আমার কী ক্ষতিটা হচ্ছে সে থেকে আমার আশু রেহাই পাওয়া দরকার কিনা এই সমস্ত যখন পরিষ্কার ধ্যান ধারণার মধ্যে আসবে তখন জীব সংকীর্তনের জন্য ব্যস্ত হবে তৎপূর্বে যে সংকীর্তন হয় সেগুলো নাম অপরাধ হতে পারে নামাভাস হতে পারে ভাগবত কথা কীর্তন মানেই হল ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সমস্ত কিছু আলোচনা এগুলো সম্বন্ধে সরস্বতী ঠাকুর জানিয়েছেন ভগবানের যখন রূপ বর্ণনা করব তখন এলা রূপ নাম ভগবানের যখন গুণ আলোচনা করব তখন সেটা গুণ নাম হলো ভগবানের যখন পরিকর বৈশিষ্টের কথা ভাগবতের নবম স্কন্দ পর্যন্ত বলা থাকল সেগুলোকে বলা হবে ভগবানের লীলা পরিকর বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা সেগুলো। পরিকর বৈশিষ্ট্য নাম সবই নাম নামের এক্সপ্যানশন নামের সমস্ত বিবিধ শ্রীমদ ভাগবজী মহাপুরাণকে বলা হয়েছে কৃষ্ণ এহি যে সমস্ত ভগবানের অপ্রাকৃত বিলাস আলোচনা করা হচ্ছে সে সম্বন্ধে যেন বিন্দুমাত্র প্রাকৃত বুদ্ধি না আছে সেই জন্য গুরু কি পাতে সমস্ত কিছু পরিষ্কার করে দেওয়ার কর্তব্য থাকে আমরা আলোচনা বসঙ্গে দেখেছিলাম ভাগবতী মহাপুরাণে পঞ্চম স্কন্ধে কার্তিক মাসে আলোচনা করা হয়েছিল ঋষভ দেবজী মহারাজ তিনি ভগবানের অবতার বিশেষ তিনি যখন রাজত্ব সব সমস্ত ছেড়ে দিয়ে যখন প্রবজ্জাতে যাচ্ছেন প্রবজ্জামানের সন্ন্যাসে সেই সময় তিনি একশো পুত্রকে অমূল্য উপদেশ করেছিলেন মহারাজ সেই সেই উপদেশগুলো চিরকাল স্বর সেগুলো চিরকাল উপদেশগুলো চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে তারই পুত্রদের মধ্যে নবযোগেন্দ্র ছিলেন নবযোগেন্দ্র রাজত্ব নেন নাই বাদ বাকি একাশি জন তারা উৎকৃষ্ট ব্রাহ্মণ হয়েছিলেন শুদ্ধ বিশুদ্ধ আচরণশীল জগতে যেন মঙ্গল হয় সেই জন্য বাদবাকি যারা ছিলেন নজন তাদের মধ্যে সমস্ত এই ভারতবর্ষকে ভাগ করে দিয়ে গেছিলেন এগুলো সমস্ত বলা আছে তারই পুত্রদের মধ্যে একজনের নাম ছিল ভরত মহারাজ ভরত মহারাজের জীবনচরিত অমূল্য সেই সমস্ত আলোচনা হয়েছে সকালেও আজকে বলা হয়েছিল ভরত মহারাজই জড় ভরত রবি পরবর্তীকালে জন্মগ্রহণ করেছিলেন তার কারণ ভরত মহারাজের অ বিপুল ঐশ্বর্য রাজলক্ষ্মী সত্ত্বেও তিনি ভগবত অভিনিবেশ জন্য ভগবানের প্রতি ভালোবাসার জন্য তিনি সমস্ত রাজ্য রাজধানী সমস্ত ঐশ্বর্যকে ত্যাগ করে তিনি চলে গেছিলেন ভজনে জঙ্গলে পাহাড়ি জায়গায় গণ্ডকী নদীর তীরে সেইখানে ভজন করতে করতে বিপ একটা হরিন শিশুকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে আমি বিস্তৃত আলোচনা করব না আমার উদ্দেশ্য অন্য এই জন্য কথাগুলো উত্থাপন করলাম এগুলো উত্থাপন করার দরকার ছিল না তিনি সেই হরিণ শিশুটাকে বাঁচতে বাঁচাতে গিয়ে হরিণ শিশুটার প্রতি অহিনিবিষ্ট হয়ে পড়েছিলেন হরিন শিশুটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন তারপর যে স্ট্রং অ্যাফেনিটি সেটা তাকে বন্ডেজ তাকে হাত করা পড়ালো তার জন্য সেই জন্মে এতটা ভজন করার পরেও তাকে খেসারত দিত হলো সে খেসারথটা মানে তিনি কেদে কুল পাননি পরবর্তী জন্মেতে তাকে হরিণ জন্ম হতে হয়েছিল কিন্তু যেহেতু সে ভগবৎ আরাধনা করেছিলেন ভগবৎ আরাধনা করার দরুন তার ভগবত স্মৃতি তার হৃদয়তে ছিল সেই জন্য সে জানতে পারতেন যে পূর্বজন্মে এরকম ভুল করেছি সেই জন্য হরিণ জন্মেতে তিনি অত্যন্ত চোখের জল ফেলতেন যে আমার জীবন নষ্ট হয়ে গেল আর শুকনো পাতা ইত্যাদি খেয়ে জীবন জীবনযাপন করতেন গণ্ডকী নদীর জলেতে নিজের শরীর ত্যাগ করলেন করে তারপরে তে জড়োভরত রূপে জন্মগ্রহণ দক্ষিণ ভারতের উচ্চ ব্রাহ্মণ কুলে হলেও তিনি চিন্তা করলেন যে এনাফা ফিট অনেক হয়ে গেছে এই জড়ো লোকেদের সঙ্গে সম্বন্ধ করতে গিয়ে যে আমার বিপদ ঘটল। আর আমি কাউর সঙ্গে কোনো কথা বলবো না এই কান ধরছি বলে তিনি কি করলেন বোবা বোবা হয়ে বোকার মতো গুঁড়ো মুড়ো ইবৈজতে মূর্খ একটা পাগল একটা এরম ভাই ঘুরতে থাকলে আসলে কিন্তু মহা জ্ঞানী তিনি এইভাবে বিচরণ করতে করতে কেউ তাকে চিনতে পারলো না রুহুগণ তাকে পালকি বহাবার জন্য নিয়ে গেছিলো বলেছিলাম সকালে বিস্তৃত বলবো না তিনি যখন তাকে গালাগাল নিচ্ছেন পালকি বহার অসুবিধে হচ্ছে বলে একজন লোকের পালকি বহার অসুবিধে হলে বাকি তিনজন পারে না তিনি যখন তাকে গালাগাল দিচ্ছেন তখন এবার আস্তে আস্তে করুণা করে ওই প্রথম তিনি মুখ খুললেন ওই প্রথম তিনি মুখ খুললেন কার কাছে রুহগণের কাছে মুখ খোলার পরেতে সেখানে যে সমস্ত তত্ত্ব উপদেশ করতে থাকলেন সঙ্গে সঙ্গে পালকি থেকে রাজা নেবে কেদে তার পায়ে বলেন আপনি কে বলুন আমি তো আপনাকে সাধারণ পালকিবাহক বলে গালাগাল দিয়েছিলাম আমাকে ক্ষমা করে নিন বলে তিনি যখন কাঁদে আরম্ভ করলেন তার পরিচয় তখন। পরিষ্কার ভাই বলছেন না পরে বলেছিলেন যে আমার এরকম ধরনের অবস্থা ঘটেছিল সেই জন্য আমি কারোর কথা বলি না পাগলের মতো থাকি রাজা সেখানে কাঁদতে কাঁদতে বলেছিলেন নাগনার সমবিত্ত ছঙ্কে বিষম ব্রহ্মকুল আমি ব্রহ্মকুলের অবমান অবমাননা থেকে ভীষণ সন্ত্রস্ত আমি এত ভয় পাই ব্রহ্মকুল ভগবানের ভক্ত এদের যদি কোনো অপমান হয় তার জন্য যে পেনাল্টি দিতে হয় এটা আমি জানি এই জন্য আমি খুব আতঙ্কিত আমি না তো না তো শঙ্করের সুল থেকে ভয় পাই শঙ্কর আমাকে সুল মারবে সুল তুলেছে আমি ভয় পাই না না হাম বেশাঙ্কে সুর রাজবাই রাত সুররাজ ইন্দ্র যদি আমাকে বজ্র দিয়ে মেরে ফেলবে বলে আমি ভয় পাই না বায়ু বি অস্ত্র দিয়ে বায়ু দেবতা মারবে বলে আমি কিচ্ছু ভয় পাই একমাত্র আমার ভয় হল যদি ব্রহ্মকূলে যদি আমার দ্বারা অপমান হয়ে যায় তার জন্য যে অবস্থাটা দাঁড়ায় আত্মার অবগতি আত্মার অধগতি হয় সেইটা আমি ভীষণ ভীত আপনি দয়া করে বলুন আপনিকে আমার বলার উদ্দেশ্য যে আপনাদের জীবনে যেন আমার জীবনে আপনাদের জীবনে জন্য। এ ধরনের মূর্খতা না হয় তিনি মূর্খ নয় আমি কথা বলতে চাইনি আমার বক্তব্য হল আমি যেন মূর্খতা প্রবন্ধ যেন ওই সমস্ত অভিনিবেষ্ট হয়ে না পড়ি জড় বিষয়েতে। যেটা কপিলজি মহারাজ মাকে বলেছিলেন যে দেখো এই জনসাধারণের সঙ্গে সংসারের সবার সঙ্গে তোমার যে অ্যাটাচমেন্ট সঙ্গ হবে সেগুলো তোমাকে বন্ধনের কারণ কো তোমাকে সংসারে বেঁধে রাখবে আর যদি তুমি এই সম্বন্ধরে ভালোবাসা ছাড়া লোকে বাঁচতে পারে না প্রীতি বিনিময়ে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব তার ভালোবাসা তাদের প্রীতি বিনিময় এটা স্বাভাবিক কিন্তু সেই পৃথিবীটা জড়বদ্ধ অবস্থায় যে ভূমিকায় আছে সেই ভূমিকায় সেই সেই পৃথিবিনিময় করতে গিয়ে রেহাই পায় না বন্ধন হয়ে যায় কিন্তু সেই প্রীতিগুলো যদি বিশুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে হয়ে পড়ে বাই চান্স ম্যাড এটা হবে এমন কোনো কথা নেই কেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় অনন্ত কাল ধরে জীব এই ব্রহ্মাণ্ডে ঘুরছে বিভিন্ন ঘুরতে ঘুরতে কোনো কপালগুণে যদি কোনো সাধু সঙ্গ সদ্বৈদ্য পায় তবে মায়া তারে ছাড়ায় এবার সে এবার আস্তে আস্তে কনসিয়াসনেসে চেতনা লাভ করে বাস্তব চেতনা এখন প্রশ্ন হলো এই সেখানে তিনি উপদেশ করেছিলেন মাকে যদি তুমি জড় এদের সঙ্গে সম্বন্ধ তোমার হয় তাহলে সেটা তোমার বন্ধনের কারণ হবে কিন্তু এই এই যে পৃথিবিনিময় এটা যদি অপ্রাকৃত জগতে সাধু গুরু সঙ্গে হয়ে যায় ধামের সঙ্গে নামের সঙ্গে জগন্নাথের কোনো মতে তা স্বয় বা সাধু সুকৃত হয় বিশেষ করে সাধু কেন এ জগন্নাথের সঙ্গে প্রথমেই হয় না যদি পূর্বে কোনো দীক্ষা নেওয়া থাকে এইবারে কোনো কপালগুনে কোন জায়গায় জন্ম সিদ্ধান্ত আছে কাজেই সৈব সাধু সুকৃত হ সাধুর সঙ্গে যদি হয়ে যায় বাস্ত তাহলে সেটা তোমার মুখ তোমার বন্ধন ছিন্ন হয়ে যাবে ঋষভদেবজী মহারাজ বলেছিলেন মতির্ণ যাবদময়ুদেবে নম চ দেহযোগ যাবতময়ী বাসুদেবে নমচ এদ বলছেন সেখানে যে পুত্রদেরকে বলছেন মতির ন যাবত ময়ী বাসুদেবে আমি যে শুদ্ধ শতময় বাসুদেব তত্ত্ব অর্থাৎ সর্বভূতে বিরাজমান রয়েছি সবার ঘটে ঘটে সবার ঘটে ঘটে বাসুদেব রয়েছেন সমস্ত সেখানে বলছেন এই শুদ্ধ শতময় যে বাসুদেব তত্ত্ব আমি আমাতে যতক্ষণ পর্যন্ত অর্থাৎ ভগবত তত্ত্বে যতক্ষণ পর্যন্ত জীবের অভিনিবেশ না হয় আকর্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তার সংসারের বন্ধন ছিন্ন হতে পারে না সংসারের এক দেহ ছাড়বে আবার পরবর্তী জন্মেতে কর্মফলে আবার একটা দেহ থাকবে এইভাবে ঋষভদি বলছেন যদি কোটি জন্মও চলে যায় তার দেহবন্ধন কখনোই যাবে না কিন্তু যে জন্মেতে তার সৌভাগ্য ক্রমে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ নিবন্ধন যদি ভগবানের সঙ্গে প্রীতি বিনিময় হয় তাহলে সেক্ষেত্রে তার কিন্তু এ এবার সংসার বন্ধন গেল চেহযোগ দেহযোগ অর্থাৎ তোমার আত্মা একটা করে দেহ বরণ করতে বাধ্য হবে কারণ কি তোমার এখনও চাটনি খাওয়া বাকি আছে তোমার যে ভোগের কিছু রেসিডিউ সেগুলো সব বাকি আছে যেগুলো তোমার স্থূল শরীর না হলে হফেন এইভাবে জীবসকল চলে ঋষভদি মহারাজের কথা বলছে গিয়ে বলছেন ঋষভদী মহারাজ অন্তিম সময় সব ছেড়ে দিয়ে চলে গেলেন বেশি বয়সও তখন হয়নি তিনি পরহংস পারহংস ধর্ম জগতে কীরকম হয় সেগুলো প্রমাণ রাখবার জন্য নিজে পাগলের মতো সমস্ত কাপড় চোপড় ফেলে দিয়ে কিছু নিলেন না খালি শরীরটা আর সে পাগলের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন নদী নালা শহর পার্ব কেউ তাকে চিনতে পারছে না এরকম জটাচুল সেই যে এত বড় রাজা ছিল ভগবানের অংশ কেউ জানতে পারছে না পাগলের মতো অবস্থা শেষে কি করলেন লোকে বিরক্ত করতে পারে সেই জন্য কিছু নদী তীর থেকে শিলা পাথর নিয়ে মুখে গুঁজে রেখে দিতেন যাতে যদি আমার ইচ্ছেও হয় আমি কথা না বলতে পারি টোটাল এই জড়জগতের সঙ্গে নন কোঅপারেশন মুভমেন্ট করলেন টোটালি যেটা এই জগতের বুদ্ধিতে বোঝা যাবেন তিনি করলেন তথাপি তা শরীরযাত্রা করে চলল এটা ভগবান করেছেন তাকে ভগবান তুমি চালাওনি তাকে ভগবান চালিয়েছেন কীভাবে তিনি যে জায়গায় পড়ে থাকতেন নিজের শরীরকে পরিষ্কার করার চেষ্টা করতেন যে জায়গায় পড়ে থাকতেন পড়ে থাকতেন সেইখানে বসে বসেই হ্যাঁ তিনি যদি কেউ কিছু দিত খেতেন কাউকে কিছু চাইতেন না জোর করে যদি দিত কোন রকম কোন চেষ্টা নেই এমনকি শৌচকর্মের জন্য বাইরে যেতেন না ওইখানে শুয়ে শুয়েই শৌচকর্ম করতে যা হত হতো গায়ে লেগে যেত সমস্ত গায়ে লেগে যেত সব সেইখানে এই কথাগুলো বলার উদ্দেশ্য বিন্দু বিন্দুমাত্র যেন প্রাকৃত বুদ্ধি যেন ভগবানের প্রতি না আসে সেই জন্য এই কথাগুলো বলা ঋষব্দি মহারাজ সম্বন্ধে বলা রয়েছে তিনি যে তিনি যে বসে বসে শৌচকর্ম করতেন শুয়ে শুয়ে ওখানে তার যে যেটাকে তোমাদের ভাষায় বিষ্ঠা সেই বিষ্ঠাটা দশ যোজন দশ যোজন দশ যোজন পরিমিত জায়গায় সুগন্ধ ফুলের গন্ধের মতো মানে যেমন বিশাল সুন্দর ফুলের গন্ধ সৌরভে ভরিয়ে দিত নাও থিঙ্ক অফ ইট আমি কি বলতে চাইছি কেন এই কথাগুলো তুলছি দশ যোজন পরিমাণ জায়গায় এবার সমস্ত কিছু এই সুগন্ধে ভরে যেত যেখানে তিনি বিষ্ঠা ত্যাগ করতেন এবার তার বিশ্বাটা কি আর সেই বা কী আর তুমিই বা কী এগুলো একটা কম্পারেটিভ স্টেটমেন্ট মুখের মনের মধ্যে একটা আনো প্রথমে তারপর আমি যে কালকে কৃষ্ণ কৃষ্ণলীলা বলতে গিয়ে অনেক আনন্দ উৎসব করেছিলাম সেখানে আমার চিন্তা হলো ওপরে গিয়ে যদি ওরা এই সমস্তগুলো প্রাকৃত চিন্তা করে তাহলে বিপদ হ্যাঁ বৃন্দাবনে চলে ওরা বোঝে যে কৃষ্ণ কি। কৃষ্ণকে ওরা মারতেও যায় কৃষ্ণকে ওরা অনেক রকম কিছু করতে পারে তাদের পক্ষে সম্ভব প্রশ্ন হল এই যে ভগবান ভগবানের ভগবান আবির্ভাব হয়েছেন ব্রজবাসীদের কখনোই বুদ্ধি নেই এটা ভগবান আর এইটাতেই ভগবানের নাকি আনন্দ ঐশ্বর্য শিথিল ফেমে নহিমর পৃথক ভগবান বলেছেন ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমর আমাকে যে ঐশ্বর্য তো ভজনা করে ভগবান বাবা ভগবান বলছেন যে এই রকম প্রীতিতে আমার ভালো লাগে না আমাকে বেঁধে ফেলবে আমাকে মারবে আমার কোমরে বাঁধবে আমার কাঁধে উঠবে আমাকে গালাগাল দেবে পাণ্ডারা যেমন কাজা গালাগাল দিয়ে দিল পাণ্ডারা উঠছে না যখনদার রথে দু চারটে এমন কাঁচা গালাগাল দিল লোকে বলে কি এখন সেটা তোমায় মিলালে চলবে না ওরা ওদের সব কৃপা আছে ওই জন্য বজবাসীদের পক্ষে সম্ভব হ্যাঁ রুটিটা থালার মধ্যে নিয়ে আমরা গিয়ে তা দেরি হয়ে গেছে এলে লা কৃষ্ণের সামনে নাম এরকম লে খা তাড়াতাড়ি করে খেলে নে তাড়াতাড়ি রুটি ভেজেই হাতে করে নিয়ে গিয়ে খা তাড়াতাড়ি করে এরা ওরা পারবে এটা নকল করতে পারবেন। না ব্রজবাসীরা সেখানে আমাদের নন্দীশ্বর মহাদেব বসে রয়েছেন কোথায় নন্দেশ্বর নন্দী গ্রামে পাহাড়ের ওপর এই গ্রামে যে যেটা পর্বত যেটা দেখছ সেটা কৃষ্ণকে কৃষ্ণ লীলাটাকে ধারণ করার জন্য সাক্ষাৎ মহেশ্বর শঙ্করজী মহারাজ তিনি ওই পর্বতের আকার ধারণ করেছেন আর বড় সানু বরসাণা সেটাতে ব্রহ্মাজি নিজের শরীরকে বিস্তৃত করে রাধারানীর চরণের কৃপা পাওয়ার জন্য ওই লীলা বিস্তার করেছিলেন এইগুলো সব গোপন উদ্দেশ্য নন্দীশ্বর মহারাজের প্রতিষ্ঠা আছে ওখানে ওই মন্দিরে বজবাসীরা যখন সেখান থেকে ভোগবে কৃষ্ণের নিয়ে পাণ্ডা কী করে সেখান থেকে ভোগ নিয়ে এরমভাবে ছুঁড়ে লাড্ডু আর রুটি বলে ছুটে ছুঁড়ে দিয়ে দেয় থালা পালা করে নিয়ে ছুড়ে দিল নন্দীশ্বর মহারাজ শঙ্কর ভগবান এই আনন্দের সঙ্গে সব পান এগুলো বদ্ধজীব নকল করতে যাবেন ওদের ভাব আলাদা কৃষ্ণের স্বাভাবিক প্রতীক বজবাসী পথি বোজবাসীর স্বাভাবিক পীথিক কৃষ্ণপুথী এই স্বাভাবিকই কথাটা নট এ ম্যাটার অফ যোগ আমি বলতে পারবো না একটু ব্যাখ্যা করে এই সম্ভব না এটা কোনো ভাষা এখানে চলবে না যশোমতী মায়ের কাছে বিভিন্ন ভাবে খালি অভিযোগ আসছে কমপ্লেন আসছে যে তোর গোপাল বিভিন্ন রকম উৎপাত করছে আমাদের বাড়িতে চুরি করে তারপরে বিভিন্ন রকম উৎপাদ করে যদি যদি যদি কারোর ঘরেতে কিছু চুরি করার জিনিস না পায় তাহলে তাদের বাচ্চাটা যে খাটিয়াতে সুরে রয়েছে তাকে জোর করে খিমচি মেরে দৌড়ে চলে যাবে বাচ্চাটা আবার হ্যাঁ কাঁদতে আরম্ভ করলো এইভাবে কাউকে ছিকল তুলে দিল ঘর বন্ধ করে দিল এইভাবে গোপাল কি করছে তার যে ফুল ট্রিম তার সেই বন্ধু আন্দব নিয়ে একটা গ্যাং আছে হ্যাঁ বিভিন্ন পল্লিতে এক একদিনে এক একটা প্রোগ্রাম অমুক দিন ওই পল্লিতে চুরি করবো অমুক দিন ওই পল্লিতে আর মেটে মেটে সব ছোটো ছোটো ছেলে যদি চুরি করতে না পায় লাগাম না ঘরে হয়তো টুল নেই কোনো কিছু নেই তখন কি করে গোপাল বলে গোপাল প্ল্যান দেয় সব গোপাল হচ্ছে লিডার গোপাল বলে চিন্তা কী আমি উপুর দিয়ে পড়ছি তুই আমার ঘাড়ে ওঠ ওর ঘাড়ে ওঠ কতটা রুচি হয়ে যাবে এইভাবে সমস্ত বিভিন্ন উপায় অবলম্বন করে ওর বুদ্ধির কাছে কেউ টেকে না এইভাবে চুরি করে আর যদি কেউ দেখে ফেলে তাহলে তো দৌড়া ধরে ফেললে পরে বলে এবার তোমার পায়ে পড়ছি ছেড়ে দাও আর করবো না আবার ছেড়ে দিলে আবার করে কাল আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছি প্রভাবতী মা সেও তার মাই কাকিমা সব পরিবার প্রভাবতী এসে প্রায়ই বলে তো ছেলে গোপাল এরকম ধরনের ইয়ে করছে যশোমতি দেখ একটু এ ব্যাপারটা যশোমতি বলেস কি তুই সেই ছেলেটা হাতে তুলে খেতে পারে না আমাকে খাওয়া দাওয়া সে তোদের চুড়ি করে বিশ্বাস হতেই পারে না তুই আগে দেখ অন্য ভুল হচ্ছে তোর কিছু বলে ঠিক আছে একদিন তাহলে তুই আগে হাতে নাতে ধর আর হাতে নাতে ধরতে গেলে তোর কালকে এই বিপদ তখন বল যে বাবারে কী বাচ্চা আর কোনোদিন ধরবো না যা যা দুধ আর কোনোদিন ধরবে না এইভাবে সমস্ত বাড়ি থেকে কমপ্লেন আসছে অভিযোগ যে কপাল এই ধরনের সব দুষ্টামি করে বিভিন্ন জায়গায় চুরি করে কিন্তু এর পেছনে একটা উদ্দেশ্য আছে যে ব্রজবাসীদের অন্তঃকরণে এই ভাবনা যে যশমতি মায়ের ঘরে ইরাম একটা ছেলে হলো আমাদের ঘরেও ছেলে পেলে আছে এই ছেলেটা যদি আমাদের হতো ভালো হতো আর এই ছেলেটা যদি চুরিও করে তাহলে তাদের আনন্দ ওরা যে অভিযোগটা করতে যায় এটা কোনো থানায় ডায়েরি লেখাবার মতো নয় ওটা একটা প্রীতি হ্যাঁ ওটাও একটা প্রীতি ওই যে করতে যায় ওরা কিন্তু চায় আমাদের বাড়িতে গোপাল আসুক চুরি করুক আমরা ধড়ি আমরা বাঁধি কখনো কখনো ধরে ফেলবো নাচ তাহলে লাড্ডু দেবো নাচ ভালো করে আর গোপালও তাদের বসে করে হাত ঘুরে নাচতে থাকে এইভাবে ভগবানের যে ভক্ত অসলতা তিনি যে বসীভূত হয়ে যান সেইটা প্রমাণ করছে। শ্রীমাদ ভাগবতী মহাপুরাণে আগে গিয়ে আমরা দেখবো আরও একটু আগে সেখানে গোপীগণকে ভগবান বলেছেন ময়ি ভক্তির হি নাম আম অমৃতত্ব এক গল্পতে আমার প্রতি যে জীবগণের যে ভালোবাসা প্রীতি ময়ী ভক্তির ময়ী ভক্তির হি ভূতা নাম ভূতানাম অমৃত্বয়কল্পতে তোমরা জগতে কোন অমৃত খেতে যাও কোন কুম্ভ গিয়ে তোমরা অমৃত আনতে চাও সেই অমৃতর কথা এখানে বলা হচ্ছে না যে অমৃত আস্বাদন করেন ভক্তবৃন্দ যে আস্বাদন করা হয় গোলকধামে নিত্য বৃন্দাবনে সেই সেই আস্বাদনের কথা বলা হচ্ছে সেটাই হলো অমৃত এখানে বলা হয়েছে গোপাল যে সমস্ত লীলাগুলো করেন যেগুলো সেগুলো সব কিন্তু তাদের বাঞ্ছিত তারা চান আমার ঘরে আসুক এলাম করুক তারপরে আবার তাকে ধরে তার সম্বন্ধে অভিযোগ করে এগুলো সব লীলার একটা বৈশিষ্ট্য আর যদি কোন জায়গায় না পান সেখানে তার ঘরে অনেক কিছু বদমাইশি করে চলে আসেন পেছাপ পেছাপ করে দিয়ে সব চলে আসেন লেখা আছে ভাগবত করে দিয়ে চলে আসবেন গোপালের পক্ষে এই যে লীলাগুলো এতে অনেকে মনে করতে পারে প্রাক্ষিত বুদ্ধি এই প্রাকৃত বুদ্ধি চলে এলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে ভগবান যখন মানুষলিঙ্গ ধারণ করেছেন তখন তার একটা বৈশিষ্ট্য কী সে মানুষের মতোই সব করবে মানুষ যেমন করে খায় দায় সব কিছু করে দুষ্টাম সব কিছু মানুষের মধ্যে যদি না করেন তাহলে একটা যদি ঐশ্বর্য ভাব প্রকট করেন হরে বাবা ভগবান তাহলে ভগবান দেখবেন যে আমি যদি ঐশ্বর্য প্রকট করি তাহলে এদের সঙ্গে মজাটা জমবে না বোজবাসীগণ তার যে সখাগণ গোপালের সেগুলো গোপাল হেরে গেলে বলে তুই হেরে গেছিস এবার না ওটা তোর ঘাড়ে উঠবো আমি এই নিয়ে পা দুটো দোলাচ্ছেন বুকের মধ্যে কিন্তু সাধারণ ব্যক্তি কি গোপালের গায়ে পা দিতে পারবে এবং তুমি কি উঠ বা বলে কি একবার পরীক্ষা হয়েছিল ভগবানের শরীর অসুস্থ মাথায় যন্ত্রণা করছে দাড়ি কাতে নারদ ব্যস্ত হয়ে ছুটে এলেন মহারাজ কি করা যায় বলো ঔষধ কি কী ওষুধ তোমার দরকার বলো আমি এক্ষুন নিয়ে আসছি চৌদ্দ ওনে তো সব জায়গায় যেতে পারে নারদমুণিতেও ট্যাক্স লাগে না যেখানে বলে চোঁকড় চলে যান তো নারদজি বললেন যে কি ওষুধ বল ওষুধ আর কী বলো যে সমস্ত ভক্তদের পদবিন্দু পদ রেণু চাই তো সব জায়গায় গেলেন সব জায়গায় গিয়ে জগতে যে জায়গায় যাওয়া সবকে বললেন ভক্ত হলে যারা আছেন তোমাদের পদরেণু চাই ও কি কী জন্য ভগবানের মাথায় যন্ত্রণা করছে ভগবানের মাথায় আমাদের পায়ে পায়ে ধুলো দেবো কখনও না কেউ দিতে রাজি হলো না যেখানেই বলে নারদজি ফেরত চলে আসে নারদজি তখন তখন এইরকম ফেরত চলে এসে তখন বিপদে বললেন কী করা যায় একবার গোকুলে দিয়ে দেখি ওখানে তো ভালোবাসে ওখানে তো আসল হক সব বাস্তব সব গোপালকে আছে সব এমন তর থেকে সব সেখানে গো সেখানে গেলেন সেখানে গিয়ে সমস্ত গোপীগাগণকে গোপাল বললেন কিছু পায়ের ধুলো দরকার ভক্তদের গোপালের মাথায় যন্ত্রণা হচ্ছে গোবিন্দের ভগবানের এই কথা বলাতে তারা বললেন কত ধুলো চায় নিয়ে যাও বলে ঝেড়ে ঝেড়ে দিচ্ছেন নিয়ে যাও আর্যই এলাকায় আরও নাও এবার চিন্তা কর যে জগতের লোক যখন ভীত হয়ে যায় ভগবানের সঙ্গে যদি একটু এদিক ওদিক হয় ঐশ্বর্য জ্ঞান চলে আসবেই আসবে তারা এবার যখন এদের কথা বলা হচ্ছে এদের কিন্তু ঐশ্বর্য জ্ঞান নেই এটা প্রমাণ হলো এদের ঐশ্বর্য জ্ঞান বিন্দুমাত্র নেই এটি প্রমাণ হলো এই ঘটনার দ্বারা আর সেখানে গোপাল যেরকম ভাই তাদের সঙ্গে চলেন সেখানে ঐশ্বর্য রাখেন না রাখলে পরে যে লীলা বিলাসটা হয় বৃন্দাবনে সেটা সে মজাটা স্ফূর্তিপ্রাপ্ত হবে না এখানে বলার বৈশিষ্ট্য হল এই যে এই ভগবানের লীলাতেই যেন কেউ প্রাকৃত বুদ্ধি না আসে এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখন প্রশ্ন হল গোপালকে তো বেঁধে ফেলেছেন দামোদরের কথা বলেছি দাম উদরেই যশ্বস্ব দামোদর হা দামোদরের লীলা কার্তিক মাসে হয়েছিল মোটামুটি এই নেলাও হয়েছে যেটা আমি এখন বলবো সংক্ষেপে সেখানে হচ্ছে কি যখন গোপালকে উদুখলে বেঁধে রাখলেন যশোমতে মা বেঁধে রেখে কাজে চলে গেলেন তুই বাঁধা থাক তুই যেমন দুষ্ট আমি করিস বাঁধা থাক এখন গোপাল কি করলেন গোপালের মাথায় প্ল্যান চলে এলো বাঁধা আছে ভালোই হলো আমার পূর্বের একটা প্রতিজ্ঞা আছে হ্যাঁ নারদজি এই দিয়েছিল সেখানে অভিসাব দিয়েছিল কুবের দুই ছেলেকে এবার তারপর কান্নাকাঠির পলেতে বড় তারপরে বলেছিল ঠিক আছে যা গোকুলে ভগবান আবির্ভাব হবেন জমাল অর্জুন বৃক্ষরূপে থাক অর্জুন বৃক্ষরূপে থাক বৃক্ষরূপে থাক অর্জুন বৃক্ষ জমাল অর্জুন তো ওদের নাম এবার তখন কি হল তারা বৃক্ষরূপে ওখানে যেমন দাপরে দাপরে যখন ভগবান আবির্ভাব বলেন তখন তার সেইটা ভগবানের সর্বজ্ঞতা প্রমাণ হলো অনন্ত ব্রহ্মাণ্ডের কোনে কোণে যেখানে যে জায়গা তুমি কল্পনা করতে পারো সমস্ত জায়গায় প্রতিটা পয়েন্টে কি ঘটছে একই সঙ্গে ভগবান জানতে পারে এটাকে বলে ভগবানের অতিমত্ত শক্তি ভগবানের অচিন্ত শক্তি এটাকে বলে যেটা কোনো দিন বদ্ধজীব কখনো চিন্তার মধ্যে আনতে পারে না এখন সেই ভগবান এবার উদূলটাকে নিয়ে টানতে টানতে চলে যাচ্ছেন কোথায় বলছে বাইরে যে বারান্দার দিকে যেখানে সেখানে জমা দুটো অর্জুন রয়েছে সে অর্জুন বৃক্ষ দুটো তাকে কৃপা জন্য গোপাল কী করলেন ছোট্ট গোপাল এবং সেটা ফাক দিয়ে গলে গেলেন দুটো অর্জুন বৃক্ষে ফাঁক দিয়ে গলে গেলেন ফাঁক দিয়ে গলে গেলে কি হবে যে উদুখলটা তো গলবে না উদূখলটা ডাটকে গেল এবার গোপালে আস্তে করে একটু চার দিলে। চার দেওয়ার সঙ্গে সঙ্গে এবার দুটো দুটো অর্জুন বৃক্ষ ভেঙে পড়লো ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে অপূর্ব দুটো পুরুষ ধোঁয়ার মধ্যে রাম উঠলো সোনার বরণ গয়নাঘাটি পরিহিত মুকুট অপূর্ব উঠে এবার তা স্তব করতে লাগল এবার যে স্তব করতে লাগলো সেই স্টপটা যে করছে এটা গোপ বালকগণ দেখে ফেলেছি গোপ বালকগণ কি যখন পরবর্তীকালে নন্দবাবা আদি সব জিজ্ঞেস করছে এই কি হয়েছে রে এখানে এই দুটো বৃক্ষ হঠাৎ মনমার করে পড়ে গেল বিদ্যুৎ চমকা মতো এরকম বিভৎস আবাস্য শুনিনি বাচ্চাগুলো বললেন তোমার ছেলে এরকম এই দুটো মাঝখান দিয়ে গেল আমি চার দিল হয় না এটা কালকের বাচ্চা একটা হ্যাঁ বিশ্বাস করো ও এরকম ফাঁক দিয়ে গেল গিয়ে টানলো ওখানে বিশ্বাসই করে না হতে পারে না ঐশ্বর্য জ্ঞান নেই আমার গোপাল এতটুকু গোপাল সে কোলে করে খাওয়ালে খাইছি ভেঙে পেল দুটো গাছ পাগলের ফোল যা বলে তার ইতি কিন্তু সত্যি সত্যিই তাই ওরা বলছে যে দুজন বেরোলো সেখান থেকে ধোঁয়ার মতো গাছ থেকে গাছ থেকে আবার দুজন বেরোয় নাকি হ্যাঁ দুজন বেরিয়ে স্তুতি করলো সুন্দর এইভাবে তো তারা বলছেন নারদ্জি মহারাজ যে এখানে পূর্বে যে সমস্ত তাদের যে অভিশাপ দিয়েছিলেন তারপরে যে তারা কান্নাকাটি করেছিলেন সেখানে বেশ অনেক মূল্যবান কিছু তথ্য আছে তার দু একটা আমি আলোচনা করছি নারদ্জি মহারাজ দেখেছিলেন এই যে কুবের দুটো ছেলে তারা যে মন্দাকিনিতে চান করছে আমি যে চলে এলাম আর যাই আমি আমাকে নয় সম্মান করলো কি তারা তো উঠবে তারা যে ল্যাংটো হইবে চান করছে অন্তত উঠবে ভদ্রতা তো আছে তাহলে এদের নিশ্চয়ই গুরু বৈষ্ণব ভগবানের দেখতে পাচ্ছি না কোনো একটা একটাই তাই বলে এদের তাহলে চিকিৎসা করতে হবে নারজ্জি মহারাজ কিন্তু তারা সম্মান করেননি বলে রেগে গেছেন তা নয় সাধুগণের ভেতরে এরকম একটা প্রেরণা দেয় ভগবান যারা এইরকম অবস্থায় থাকে তাদের অন্ধতাকে দূর করার জন্য ভগবান কাউকে অত্যন্ত ধনী ছিল তাকে পথের বিক্রি করে দেয় ভগবান করেন এরকম কাউকে কাউকে অনেক কিছু ছিল তা সেগুলো সব নিয়ে নেন কেড়ে নেন এগুলো ভগবান বলেছেন ষষ্ঠ স্কন্ধে বিভিন্ন জায়গা হ্যাঁ ভগবান জম অনুগ্রণ্যামি তদ বিষ বিধুনামি অহম যাকে আমি অনুগ্রহ করবো বলে মনে করি তার অহংকারটাকে আমি চেনেনি। তাহলে অহংকার চলে গেলেই সমস্ত তার অন্ধের যে অন্ধত্বা অন্ধত্ব যে চোখের যে একটা দৃষ্টিহীনতা এই দৃষ্টিহীনতা না অন্তরের দৃষ্টিহীনতা সব চলে যাবে তখন সে প্রাকৃত বুদ্ধি খুলতে পারে এইজন্য কিপা কৃপা করেন নারজ্জি এখানে চিন্তা করলেন এই দেখো এদের বুদ্ধি দেখো এরা দেখে কখনো পর্যন্ত কাপড়ও পরলো না উঠলো না কি ব্যাপার এদের তো চিকিৎসা করতে না হবে না বলে করুণা করে তাদেরকে তিনি অভিশাপ দিয়েছিলেন এখানে নারজ্জির বক্তব্য কি হল নারদ বলছেন असतोष मदान्धस् दारिद्र परमाजनम कि असतोष मदान्धस् दारिद्र परमाजनम आत्मोपमे नूतानी दरिद्र पर असद्यक्ति जरा जा रहा धन मधे मत् असत श्रीमदस् श्रीमधे শ্রী ঐশ্বর্যমদে যারা অন্ধ হয়ে যা অসত শ্রীমাদস্য তাদের যদি কোনো মতে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয় তাদের দরিদ্র করে দেওয়া হয় তাদের চোখে কাজল পুড়িয়ে দিলে যেমন সূক্ষ্মবস্তু দেখতে পায় তা দেখতে পায় সেই জন্য তাদের অভিমানটাকে কেড়ে নেওয়ার জন্য ভগবান কি করেন সব কিছু কেড়ে নেয় নারদজি এই জন্যই বলছেন অসৎ ব্যক্তি যে শ্রীমদে অন্ধ হয়ে থাকে দেখবে মূর্খ ব্যক্তি প্রচুর টাকা বানিয়ে দিয়েছে এত টাকা প্রচুর টাকা মানে কল্পনা করা যায় টাকার কোনো তার কাছে দাম নেই এরকম হয়ে গেছে সে তখন এমন গর্বিত হয়ে পরে আর সমাজের লোকও তাকে মূল্য দিতে আরম্ভ করে তার কিন্তু ধন্দল নেই আমার জানা জুতোর কারবা শুরু করলো বাংলাদেশ থেকে কিচ্ছু নেই তার পিকিরি সোধপুরে আস্তে আস্তে তার এমন জমে গেল বাটাতে জুতোদের বিভিন্ন জায়গায় শেষকালে সে লক্ষ লক্ষ জায়গাকে মানুষকে মানুষ বলে মনে করে এরকম আরম্ভ হয়ে গেল এই যে শ্রীমদে অন্ধ হলো এইবার যখন তা সে কিন্তু পড়াশোনা কিছুই জানেন কিন্তু যেই টাকা এসে গেল তখন সে নিজেকে বিদ্যান মনে করে সবাইকে আদেশ করে হে এটা কর সমাজে সবাই তাকে মান্যও করে টাকা থাকলেই মান্য করবে এইভাবে দেখা যায় যে জন্ম ঐশ্বর্য স্রুতশ্রী এর যদি খালি ওই ঐশ্বর্যটা থাকে তাহলে বাদ বাকি আমার আছে বলে আমাকে দেখতে খুব ভালো আচু কালো কিন্তু মুচি কিন্তু তাকে দেখতে ভালো ও মনে করে নিজে গর্বিত হয়ে থাকে রকম একটা নিয়ম সেই জন্য নারদজি বলছেন যে অসদ সীমান্ধস্য দারিদ্রম পরমাণ্জনম আর তাকে কি করেন যে যদি কোনো মতে তার সমস্ত কিছু অভিমানের বস্তুগুলো কেড়ে নেওয়া যায় তাহলে সে কিন্তু পরে আবার অভিমান শূন্য হয়ে গেলে সব বুঝতে পার। বল্লভ ভট্টজিকে মহাপ্রভু যেমন সংশোধন করেছিলেন পুরীতে সেরকম সবার হয় না সৌভাগ্য এখানে আলোচনা প্রসঙ্গেই মানুষের জীবনে যে দেখবেন অহংকার যে বস্তুগুলোকে নিয়ে হয় সে কী কি বস্তু সেটি কুন্তিজি ব্যাখ্যা করেছিলেন কুন্তি দেবী জন্ম ঐশ্বর্য সুতশ্রী এই চারটের ওপরেই ভিত্তি করে মানুষের অহংকারের ঘরটা অহংকারের যে ঘর যেটার ভেতরে সে থাকে সেই অহংকারের ঘরটা জন্ম ঐশ্বর্য সুতশ্রী এই চারটের ওপর বেশ করে থাকে অনেক সময় দেখা যায় চারটের একটাও নেই তথাবি কিন্তু তা অনেকের গর্ব দেখা যায় ভালো কুলে জন্মায়নি ভালো কিছুই অর্থ নেই দেখতেও ভালো নয় বিদ্যাও নেই তথাবি গর্বিত মঠে এসে এমনভাবে কথাবার্তা বলবে সে মানে কত না কত কোন ঘরে ছেলে কিছু নেই কিন্তু এটা হচ্ছে আরও ডেঞ্জারাস এটার কথা তো আমি আসছি এটা আরও ভয়ঙ্কর সেই জন্য বলছেন এই যে অহংকারের ঘরটা এইটাকে সাধু বৈষ্ণব প্রথমে কি করেন সাধু গুরু বৈষ্ণব দেখেন জন্ম ঐশ্বর্য সুতশ্রী এই চারটে খাম্বা এই যেমন এই যে বারান্দাটা দাঁড়িয়ে রয়েছে এটা কতগুলো খাম্বার উপর দাঁড়িয়ে রয়েছে আর এই যে ঘরটা অহংকারের ঘরটা এটা স্পেশালি চারটে খাম্বার উপর দাঁড়িয়ে থাকি জন্ম ঐশ্বর্য সুতশ্রী এই খাম্বাগুলোকে গুরু বৈষ্ণব কী করেন প্রথমেই যখন দেখেন কাউকে কী করতে হবে কী করব আমি একে তখনই কি করেন এই চারটে যে খাম্বা অহংকারের এগুলোকে লাথি মেরে ভেঙে দেন অহংকারের ঘরটা যেই ভেঙে যায় তাসের মতো ভেঙে গেল ঘরটা এবার সে তখন নিরা নিরা নির হয়ে গেল এবার তার অহংকারটাকে তাড়িয়ে দিয়ে তবে তাকে কৃপা করে গুরুবৈষ্ণব যাকে কৃপা করেন তার অহংকারটাকে রেখে দিয়ে দীক্ষা দেন না সবচেয়ে বড় কথাগুলো এগুলো বুঝতে অসুবিধা হয় যদি কাউকে নিচুকুল থেকে কোনো মতে কৃপা করা হয় তাহলে সেখানে বহুপাত বিছাদ প্রহুপাত বিছাদ বলছেন যে কাউকে গুরুপাদ পদ্ম তার দুর্যাতিত্ব দোষ গুরুপাদ পদ্ম তাকে যে দীক্ষা দিলেন তার তার দুর্যাতিত্ব দোষকে বজায় রেখে দীক্ষা দিলেন না তার দুর্যাতিত্ব দোষকে কাটিয়ে দিয়ে তবেই দীক্ষা দিলেন যেমন জাবাল সত্যকমের কথা বলা হয়েছিল গৌতম ঋষি যখন তাকে কৃপা করলেন তখন কিন্তু তার আর দুর্যাতিত তার চেয়ে তো দুর্যাতিত্ব নয় অ্যাকচুয়ালি বংশে সে পরিচয় দিতে পারছে না কোনো কারণে সে এই জন্য দেখা যায় जखी गुरु वैष्णव कृपा करेंगे नारी महाराज बोल साधु नाम समचित नाम मुकुंद चरण से नाम उपेक्षय किंग স্তম্ভ রসদ্বী রসদাশ্রয় বলছেন সাধু নাম সমচিত যারা চরণের আবেশে তারা জীবনযাপন করেন এরকম বড় সর্বদাই সমচিত্ত থাকে তারা কাউকে কোনদিন ওই রকম দর্শনে কিন্তু দেখেন না সাধুগণ সমচিত্ত সমদর্শী সমচিত্ত ভগবানের চরণান্বেষী অশাশ্রয় অসৎ ধনগর্বিত ব্যক্তিগণ তাদের উপেক্ষার পাত্র কিন্তু বাস্তবিক কিন্তু তাদেরকে চায় না উপেক্ষা করতে একটা ধনী ব্যক্তির গাড়ি বাড়িতে বাস্তবিক কোনো সাধু যেতে চায় না যদি বৃন্দাব যদি কোনো জায়গা থেকে বিশেষ কোনো বাস্তব সাধু এলো সে ভিক্ষা করতে করতে যদি কোনো ধনী ব্যক্তির বাড়িতে যায় প্রথমেই চাকর থাকে ধাক্কা মারবে এই কোথাতে গেছে তারা দেবে তারপর দু চারটে গেট আছে ওপর থেকে খবর নেবে এই করতে করতে সাধু সেখানে অপমানিত হবে সাধু সেখানে যায় না কৃপা করতে পারেন। না বরঞ্চ গরিব লোক কোনো না কোনো বোধে তাদের কোনো আবরণ নাই যে এখানে দু চারটে কুকুর পাহারা দিচ্ছে লিখে রাখে বি ওয়্যার অব ডগ লিখে রেখে দিল কেন মানে কি বাড়িতে যেন দুম করে কেউ ঢুকে না পড়ে সাধুও যদি হয় সেও ঢুকবে না কিছু চাইতে যেন না আছে সব আমরা খাব এইভাবে গেটেতে লিখের আগে তারপর দু চারটে দারোয়ান তো আছেই এই করে তাদের পক্ষে সাধু গুরুবের দর্শনটা প্রায় দুর্লভ হয়ে যায় হয় না কিন্তু গরিব লোকেদের হঠাৎ দেখা যায় কখনো কোনো পল্লিতে রয়েছে সেখান দিয়ে সাধু যাচ্ছে বিক্ষা করতে পারে দেখে ফেললো কোনোরকমভাবে হতে পারে এটা না আছে কিন্তু ধনী ব্যক্তিদের প্রায়শ এটা প্রায় অসম্ভবই হয় কখনো কখনো সম্ভব হতে পারে লালাবাবুর হয়েছিল লালাবাবুর এমনি হয়নি লালাবাবুর এমনি হয়নি লালাবাবু কী করে হলো লালাবাবু তো বিশাল কোটি কোটি টাকার মালিক লালাবু ছুটির দিনে বসে বসে হিসাবে শান্তি নেই তখনও বসে বসে হিসাবের খাতা দেখছে এনেদিক আ সন্দেহ হয়ে গেছেন কাজের স্ত্রী আর তার মেয়ে সব কাজ করছে তো ওখানে ওরা ওই বাড়িতে কাজ ফাজ করে ধোনির বাড়ি হঠাৎ দেখছে নিশ্চয়ই আওয়াজটা পেলেন ওর মা বাচ্চা মেয়েটাকে বলছে ওই এই বাসনাগুলো জ্বালিয়ে দে না বেলা হয়ে বেলা হয়ে গেল দেখতে পাচ্ছিস না এই কথাটা কাজ বাসনা মানে হলো কলা পাতা শুকিয়ে যে থাকে সেইগুলোকে জ্বালিয়ে দিতে ফেলছে সেইটাকে ওর কানে ঢুকে গেল কি বলল? এই যে কথাটা গেল এটা কে কিবা করল যদি বলে আমি এগুলো বিভিন্ন হরিকতাতে মঠের মন্দিরে আলোচনা করলেও কে এগুলো ধরতে পারে। কদাচিত কেউ যদি থাকে তত্ত্ববিদ ধরে ফেলেন এখানে বলা হয় এই যে হঠাৎ এতদিনে ওর কিছু হলো না ধনের নেশা হঠাৎ এই যে শব্দটা কানে গেল। গিয়ে তার কী এমন হলো যে জীবনটাকে ফুল পরিবর্তন করে দিল ওই শব্দটা সঙ্গে সঙ্গে কমল কলমটা হাতে কি বলল। বাসনাটা জ্বালিয়ে দে আমার বাসনা তো এখনও গেল না আমার সন্দেহ হয়ে গেল জীবন্ত আমি তো মৃত্যু মুখে চলে যাব কদিন পরে ষাট বছরের ওপর হয়ে গেল ধূপ তার ছাকবো না আমি সেই দিনই তিনি ব্যবস্থা করে নিন সব ধন হয়ে আর যেগুলো ছিল বাদ কিছু সেগুলোতে মন্দির আদি করেছেন ওখানে এখন ওকে এই যে শব্দটা এলো এরকম শব্দ আগে শুনেছেন কি না আমি জানি না মানুষের জীবনে এরকম এমন ঘটনা ঘটেছে পরমপুঞ্জবাদ শিক্ষা গুরুশ্রী ভক্তিবল্লভ তীর্থকোস্বী মহারাজও বলেন এই কথাটা যে একটা শব্দ ওদের বলতে থাকেন ছেলেগুলোকে ওদের যে একটা শব্দ হয়তো সেই সাধু বারবার বলছে সেই দিনই হঠাৎ কি হলো তার ব্যাকগ্রাউন্ডটা এমন ছিল সেই যে কথাটা ওই সেদিন তার ধাক্কা লেগে গেল মহারাজ বলল ওই কথা কিন্তু আমি আগে আগে বলেছি ও হয়তো শুনেছে কিন্তু সেই বিষয়ে লোকটা সেই দিন যে কথাটা শুনলো তার একটা কি হলো ধাক্কা লেগে পুরো জীবনটা পরিবর্তন হয়ে গেল এইভাবে জীবন পরিবর্তন হয়ে যায় সেটা কে করেন সেটা বলছেন যে চৈত্যগুরু করে ভেতরে যে চৈত্রগুরু আছে চৈত্যগুরু এটা করেন সাধুগুরু মহাসেবের মুখে কথাটা শুনলো চৈত্য গুরুর করুণা হলো তাকে হঠাৎ ভেতরেতে চেতনা দিয়ে দিলেন এমন চেতনা ওটা চৈত্য গুরুর কৃপা বলে ওটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরে গেল ওই দিনই তার জীবনের শেষ ব্যাস তারপরে সেই তিনি চলে গেলেন বৃন্দাবনে এবং তার কপাল কত ভালো দেখুন সিদ্ধ কৃষ্ণদাস বাবা তার আশ্রয় পেলেন কৃষ্ণনাথ বাবাজি মহারাজ বৃন্দাবনের সিদ্ধ বাবা তার আশ্রয় পেলেন তার আশ্রয় শুধু পেলেন না তার ভজনের প্রণালী পেলেন অনেক কিছু পেয়ে লাস্টে কী করলেন আনন্দের সিদ্ধ দেহ লাভ সিদ্ধ হয়ে গেলেন তাহলে এরকমও হতে পারে কোটি কোটি টাকার মালিক তার উপরেও ভগবানের যদি কোনো সময় কোনো করুণা হয় তাহলে এটাও হতে পারে নাওহার কিছু নেই এই নারজ্জির এরকম হলো তা সাধুদের কিন্তু সমচিত্ত থাকে তারা ধনী ব্যক্তিকে কৃপা করব না এরম কোনো কথা নাই কিন্তু তারা কৃপা নিতে পারে না এই জন্য যে কিপানে নেওয়ার তাদের ব্যবস্থা সেরকম থাকে না কখনো যদি হয়তো হল এখন যেভাবে বলা হল দুইটো দুটো যে বৃক্ষ যে অর্জুন বৃক্ষ এটা ভেঙে গেল গোপাল সে দুটকে এ করলেন করার পরে যে সেখান থেকে দুটো পুরুষ উঠল পুরুষ উঠে সেখানে মহাযোগী করলো, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী স্তমাদ পুরুষ পর ব্যক্তমৃদ বিশ্বম রূপম থে ব্রাহ্মণাবিদুহ কৃষ্ণ কৃষ্ণ দুজন বলছে তো দুজন বলছে এই জন্য কৃষ্ণ কৃষ্ণ বলা দুজন তুমি বলছে পরম পুরুষে পরা আর ব্যক্তে ব্রহ্মণাবিদি হোক যারা তত্ত্ববিদ তারা কি জানেন ব্যক্ত এবং অব্যক্ত অর্থাৎ পর এবং অবর সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডের তুমি হচ্ছে একমাত্র মালিক এই বলে তাদের চোখ খুলে গেছে ভগবান স্পর্শ পেয়েছে হ্যাঁ এইভাবে স্তপ করতে থাকছে করতে করতে তারপর বলছেন তসময় ভগব আতগুণ মহিমে ব্রহ্মণে নম এসায় শরী সুশরী আতীর্তি বিরযী সুসঙ্গত সর্বলোক স্বাভাবিক সম্প্রতা পতি পরম কল্যাণ নম পরম বা পত নম এইভাবে পর্স করে যাচ্ছেন হে প্রভু सुप्रसिद्ध विश्वकर्ता भगवान वासुदेव आपना के नमस्कार मेघ द्वारा जे रूप सूर्य तेज आच्छन्न था रखम आपनी समस्त किंचु आच्छन्न रखें क्यों कि बुझे परेना हे ब्राह्मण हे ब्राह्मण अपनार द्वारा प्रकाश्य जिसक गुण तह द्वारा अपन महिमा आच्छन्न रही है आपके नमस्कार ये तो सबा जानते भक्तरा बुझते परम कल्याण कर आपनी পরম মঙ্গলপ্রদ আর আপনি বাসুদেবায় সান্ত যদু নাম পথ নামুকুলে এসছেন যদুকুলে এসছেন আপনি যদু নাম এইভাবে নাম করলেন তারপর সেই এদের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল সেটা পরে ব্যক্ত হবে সেটা জীব গোস্বামীপাত সুন্দরভাবে বলেছেন এরা দুজন যখন কৃপাপ হয়ে গেল তখন তো ওরা তো চলে গেল পরবর্তী সময়তে তাদেরকে ভগবান সেবা দিয়েছিল গোকুলেতে সেবা দিয়েছিল মধুকণ্ড স্নিগ্ধকণ্ঠ এদের দুজনের নাম হয়েছিল মধুকণ্ঠ আর স্নিগ্ধকণ্ঠ এরা দুজনে কৃষ্ণ যখন সন্ধ্যেবেলায় যখন নন্দমহারাজের সভা হয় সভা তো সেই সময় বিভিন্ন বিভিন্ন জাদু দেখায় কেউ কেউ কেউ কেউ গান করে নাটক রচনা করে এগুলো সব দেখায় নানাগুণ কলাহেরি পর না সন্ধ্যেবেলা এই নানাগুনো কলাহেরি এই সময় এরা দুজন গান শোনায় এর সেবা পেয়েছিল কথনে যে নিবাস জগৎ প্রনামে দৃষ্টি হি সত দর্শনী অস্তু ভগবী গুনান কথনে শবনৌ কথা যেটা সকালে বলছিলাম কি বলছিলাম যে অম্বরিস মহারাজ যেন বলছিল এই যে বিভিন্ন অঙ্গ গুলো কিভাবে লাগে হ্যাঁ বলছিলাম সকালে করৌ তত মন্দির মার্জনা দিশ শ্রুতিঞ্চকার মুকুন্দ লিঙ্গালয়ে দর্শন দৃশ হ্যাঁ তদিক অঙ্গ আমিগুলো আলোচনা করবো আসছে দিনগুলোতে অপূর্ব সব ইন্দ্রিয়গুলো তোমার যত আছে হাউ টু এনগেজ দ্যাট ইজ দ্য টেকনিক অব ভজন ভজনের টেকনিক হলো কী তোমার যতগুলো ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে বিষয় থেকে তুলতে পারবে না এমনি পারবে না কি করে পারবে এই তেজিয়ান সাধুগুরু বৈশ্বমের শ্রীমুখে কেবল হরিকথা শুনতে শুনতে তোমাদের ইন্দ্রিয়গুলোকে হরণ করে নিয়ে যাবে নিজের বসে পারবে না চ্যালেঞ্জিং মুড তখন তোমার সমস্ত ইন্দ্রিয়গুলো দেখবে এবার ঘুরবে কৃষ্ণের সামনে কৃষ্ণ রূপ দেখতে চাইবে কৃষ্ণের ভক্তকে দেখতে চাইবে খালি কৃষ্ণের লীলা স্মরণ করবে এটি হল তোমার ভজনের উদ্দেশ্য যদি অন্তিমে নারায়ণ স্মৃতি তোমার যদি মরণকালে যদি ভগবত স্মৃতি নাই হল ভীত হয়ে গেলে ঘামতে থাকলে গাম বের হচ্ছে। তাহলে আর কি ভজন করলে এক একজন মহাজন যে শরীর থারে চুটকি দিয়ে আনন্দের সঙ্গে ছেড়ে দেয় আরে শরীর ছাড়া তো সোজা বয়ের গিয়ে আছে ভগবানের লীলাগুন কীর্তন স্মরণ করতে করতে আস্তে আস্তে শরীর তাদেরকে শরীর ছেড়াটা কষ্টের নয় বদ্ধজীবের যেহেতু দেহবন্ধন আছে তাই তাদের দেহ ছাড়া ওই জন্য দেহ থাকতে থাকতে শীঘ্রই কোন সময় দেহ চলে যাবে ঠিক নেই সব খাজমত করতে করতে ব্যাস চলে গেল বুঝতেই পারল না এই যে চাচামি যে করছে এই করতে করতে শরীর চলে গেল বুঝতেই পারল না যে কালকে আমি মরবো এতই মূর্খ সে বুঝতে পারছে না সে ক্যালকুলেশন করছে এখন আমি কি মরবো ওই রামের বাবা মারা গেছে ও গেছে আমি কি আর এখন মরবো নাকি আরে রামের বাবা মারা গেছে তুই তো এক্ষুনি চলে যেতে পার কোন জীবনের কোনো ঠিক নেই কিন্তু ও এই প্ল্যান ভাবছে খালি মাথার মধ্যে খালি একটা কয়েকটা পরিকল্পনা করছে হচ্ছে না কিছুতেই তার এইভাবে সে নিজে নিজে তার যে বন্ধন শাশ্বত বলছে শাস্ত বিচার কোনো বলছে জীবের যে বন্ধন সকৃত পরক্ষিত নয় কেউ কিন্তু তাকে বাঁধেনি জীবের স্বরূপ মুক্ত যদি এখনই তার অনুভব হয় যে আমি কৃষেন চিরকালে দাস অনুভব বলি ব্যস্ত হয়ে গেল কিন্তু স্মৃতা শির হস্তব নিবাস জগৎ প্রণামে সৃষ্টি হি শতম দর্শনে অস্তু ভগবতনু নাম তালে এই যে অম্বরীশ মহারাজের যেমন সমস্ত এনজিও গুলো যেমন লাগিয়েছিলেন এরাও তোকে সেরকম বলছে বলছে না যে জীবটা আছে বাজে কথা না বলে ব্যাংক যেমন গ্যাং গ্যাং গ্যাং গ্যাং বাজারে যাবে সব বাজারের লোকগুলো আজে বাজে কথা বলি একটা কিন্তু মূল্য যত শব্দগুলো বলছো সব তোমাকে ট্র্যাপে ফেলবে ট্র্যাপ দে ফেলে দেবে তোমাকে ওই শব্দগুলো বাদ দিয়ে অনর্ঘর কৃষ্ণ নাম করো সমস্ত সময় চান করতে করতে খেতে খেতে বসতে বসতে নিয়মিত স্মরণে না কাল এরকম কোন তোমাকে কোনো নিয়ম বলা হয়নি তুমি এখন শৌচকর্ম করছো বাথরুমে মারা আমি এখন নাম করবো হ্যাঁ করো ওইখানে যদি যেহেতু চলে যায় তখন কি করবে সর্বদা নাম কর। তোমার পাশের জন করছে না তোমার দেখতে হবে তুমি করো নিজের চরখায় তেল দাও এই জন্য বাণী গুণান কথা নে শ্রবণও কথা আয়াম আর শ্রমণ যেন তোমার যেন কথা যেন ভগবানের কথাই যেন শুনতে পারো এরম ব্যবস্থা ভগবানকে প্রার্থনা করছে আর হস্ত উচ্চ কর্মসূ মানে হস্ত আমার মনটা যেন তোমার পায়ে আরে মহারাজ মনটা কি কোনো ইন্দ্রিয় নাকি এ কি কথা বললেন আপনি দশ ইন্দ্রিয় তো পঞ্চকর্ম ইন্দ্রি কেন ইন্দ্রি এসব ইউজ দেখানো হয়েছে হ্যাঁ স্বাস্থ্যকররা বলছেন যে দশটা ইন্দ্রিয়ের বাইরে পঞ্চকর্ম নিয়ে পঞ্চজ্ঞান দিন তার সবার উপরে একটা পাওয়ারফুল ইন্দ্রীয় আছে যেটাকে কেউ দেখতে পায় না সেটাকে গলে মন মন এব মানুষ মানম কারণ বন্ধন মুক্ত মনই তোমাকে বন্ধন করবে তোমাকে ফেলে দেবে ভেতরে মন চিত্ত বুদ্ধি অহংকার একটার পর একটা কি ঘটনা ঘটে আমি অনেক বলেছি আগেও বলেছি মনে রাখতে পারে না চিত্ত কাকে বলে অন্তকরণের জীবের যে অন্তকরণ তার ফাংশানটা ভিন্ন রকম হয় চিত্ত কি করে চিত্তের ফাংশান কী চিত্তের পরে মনের ফাংশান কি বুদ্ধির ফাংশান কী অহংকারের ফাংশান সব আমি বলেছি পুনঃ পুনো বলার সময় নেই চিত্ত কোনো একটা কিছু জিনিস দেখলেই তার এটা ম্যাগনেটের মতো টানবে ম্যাগনেটের মতো আকর্ষণ ওই একটা দেখলো আকর্ষণের বস ব্যাস হয়ে গেল চিত্ত এবার চিত্ত এবার চিত্ত যেয়েই ওটাকে অ্যাট্রাকশন করলো সঙ্গে সঙ্গে মনের মধ্যে ফেলে দিল মনের মধ্যে এবার তরঙ্গ উঠলো ঢেউ উঠছে খালি উথাল পাথাল ওটাকে চাই ও ওকে আমার চাই বিয়ে করতেই হবে না আমি বাঁচবো না এইভাবে ঢেউ উঠছে কি করব মন যখন এইভাবে মনের কাজ হলো সংকল্প বিকল্প ওটা কিছু না ওদিকে তাকিও না আমি বলে পারি না ওটা কিছু না ওদিকে তাকাচ্ছ কেন ওটা তো ওটাই ইচ্ছ মায়া হ্যাঁ এইগুলো সব প্রহপাতের ভাষা আমি বলিনি সেটা বলছেন মনের মধ্যে চরম করলো মনের কাজ হলো সংকল্প এবং বিকল্প করা টু ডু নট টু ডু কী করবো করবো না করবো এবার সেটা যখন বুদ্ধির মধ্যে যায় বুদ্ধি হলো ডিরেক্টর বুদ্ধি এবার কি করবে বুদ্ধি যদি ভালো হয় সাধু সঙ্গেতে বুদ্ধি নির্মল হয় তাহলে ভালো হবে আর যদি না হয় বুদ্ধি ডিরেক্টর মানে ও যা বলবে সেটি শুনবে বুদ্ধি এবার বলে দিও নোংরা জিনিসটা চাই তাহলে এবার হেরে গেলো যেমন হয়েছিল তোমার অজামিলের উপেক্ষা অজবিল কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো ছিল তথাপি অজাবিলের দ্যাট মাছ অতটুকু ছিল না যতটুকু হওয়া দরকার ছিল যেটাতে তার নৈতিক চরিত্রটাকে প্রোটেক্ট করতে পারে যতটা ছিল ততটা লড়াই করেছিল না না না আমার উচিত না না না না এটা আমার ভালো হয় না উচিত না অনেক লড়াই করেছিল কিন্তু সেই পরিমাণে ছিল না যে পরিমাণে সাধু কিভা থাকলে তোমাকে আক্রমণ করেছে তুই সঙ্গে সঙ্গে যা আমি কত কথা বলবো অনেক কথা মনে পড়ে যায় পরপর সিরিজ চলে আসে মাথায় কত আলোচনা করব যখন তোমার এই যে দক্ষিণ ভারতের যে রাজা চন্দ্রশেখ এই কুলশেখর সে বলছেন হ্যাঁ যে কামকে এরকমভাবে ধমক দিচ্ছে হ্যাঁ যে আমার এখানে আসবে না সাবধান জানো আমি খেয়ে মুকুন্দেব দাস এরকমভাবে সাবধান করছেন তাকে হ্যাঁ তাদের পক্ষে সম্ভব আর যদি গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা থাকে যখনই এই সব নোংরা বৃত্তি আসবে সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবকে নর তাকুর এই সব দিয়েছেন সব কীর্তনে বলে উচ্চ স্তরে ডাকবে যখন তোমাকে কাম আক্রমণ করবে উচ্চ স্তরে বৈষ্ণবের নাম ধরে ডাকবে তখন দেখবে তুমি বেছে যাবে হ্যাঁ বুঝলি কথাটা এইভাবে তুমি কিন্তু বেছে যাও তো সেখানে বলা হচ্ছে যে বুদ্ধি এবার ডিরেক্টর বুদ্ধি যদি নোংরা বুদ্ধি দিয়ে দেয় তার সংস্কার বাজে থাকে তার বুদ্ধি খারাপ হবে সেই তখন এই অজামিলের কিন্তু মোটামুটি ভালোই ছিল বুদ্ধি কিন্তু সেই পরিমাণে ছিল না ওই দৃশ্যটা দেখার পর ওটাই থেকে যে ও প্রটেক্ট করবে নিজেকে পারলো না ডিফিয়েট হয়ে মানে হেরে গেল হেরে যাওয়ার পর তাকে ওভার পাওয়ার করলো যেমন ভূত তোমাকে যদি বাইরে কোনো ভূত থাকে পিসাজ দেখবে দেখবে ভূত সাধুকে ধরবে না সাধুকে ধরতে পারে না কিন্তু দেখ ভূত ভূতকেই ভূত ধরে যেগুলো ভূত আচার আচরণ নেই শৌচকর্ম নেই কিচ্ছু নেই আমি বলে ভূতকেই ভূত ধরে হ্যাঁ ভূতকে বেশি ভূত ধরে তারা কি করবে তাদেরকে ধরবে কি করে ধরে ভূত ভূতের ফাংশানটা কি ভূত আগে জাজমেন্ট করে যে এই যে ব্যক্তিটা এর যে ভেতরে চেতনাটা এটাকে আমি আচ্ছন্ন করতে পারব কি না ভূত যদি দেখে এর চেতনাটাকে আমি কখনোই আচ্ছন্ন করতে পারবো তখন কখনো ঢুকবে না ওর ভেতরে ভূত আগে এটা দেখে না এর চেতনাকে আমি অনায়াসে আছে করতে পারব তখন এর ভেতরে ঢুকে যাবে গিয়ে নিজের কাজ করবে যার চেতনাটা বিকাশ হয়েছে তাকে ধরতে পারবে না ওই জন্য মুসলিমদের বেশি ধর ভূত ভূতেদেরই বেশি ধরে ভূত সেই জন্য বলছেন ওরা ভূতকে ভয়ও পায় বাপরে ভূত সেখানে বলছেন হ্যাঁ এই যে বিচারটা বলা হলো বুদ্ধি এবার যখনই বিচার করলো তাকে আবার এর পেছনে সাহায্য করেছে অহংকার যে অহংকারটা আমার এটা চাই এই যে একটা বলল এটা আমার চাই অহংকার এটা আমার বাড়ি এই অহংকারটা যদি না থাকতো তাহলে এই সংসারটা ঠিকতো না বোঝে গেছে জড়ো অহংকারের জন্য কিন্তু সংসারটা ঠিক রয়েছে এই এটা আমার স্ত্রী আমার বাচ্চাটা আমায় দেখবো না কি বলেন আপনি হ্যাঁ দেখবেন তো দেখো দেখো তুমি তুমি দেখো তো এইভাবে সংসারের মায়াটাকে আটকে রেখেছি কিন্তু এই জড় অহংকার আর অপ্রাকৃতি জগতের যে অহংকারটা সেটা হচ্ছে বিশুদ্ধ আমি ভগবানের দাস এটাও কিন্তু অভিমান আমি ভগবানের দাস হ্যাঁ এগুলো অপূর্ব বিচার সমস্ত তালে এখানে দেখা গেল পরপর সেই ইন্দ্রিয়গুলোকে তারা বলছেন মাথায় যেন আমার তোমার তোমার চরণে দণ্ডবোধ করে তোমার ভক্তগণের যেন তনুস্পর্শ হয় দর্শন হয় তোমার এইভাবে পরপর বলছেন এবং সেভাবে গেল আস্তে উদ্ধার হয়ে গেলেন তাদেরকে উদ্ধার করে দিলেন ভগবান চলো আমি অল্পের উপর বললাম তারপরে বালগোপারের লীলাটা দেখুন কী সুন্দর যখন সে ঘরেতে রয়েছে ভালো করে চলতেও পারে না তখন কি করে যে বাবা নন্দবাবা বেরোবে কাজেতে এখন খরমটা আনতে ভুলে গেছে বলে গোপাল একটু খরমটা একটু দেখত বাবা জোর করে নিয়ে গেল খরমটাকে মাথায় নিয়ে এরকম একটু দুহাত দিয়ে এরকম করতে চলতে পারছে না ভালো এসে বাবাকে দিল এইভাবে গোপালের যে অদ্ভুত বিলাস সেগুলো যদি একটা একচ করে আমি বর্ণনা করতে থাকি সেটা আপনারা সহ্য করত অপূর্ব আনন্দময় কিন্তু সেই সব সময় সময় অল্প নেই তারপরে ফলুলি হলি সেখান দিয়ে যাচ্ছেন ফলে হাতে কিছুই পয়সা কুড়ি নেই ফল ডেকে বললো এসো এসো আমরা ফল নেবো ফল নেবে তোর কাছে পয়সা কুড়ি আছে ফল বলে ফল ইচ্ছা মতো যা পারল সব ফল ফল নিল ফল সব দিল হ্যাঁ ফল উলির কাছে কী এনেছে ফল হলির কাছে লাস্টে এনেছে এইটুকুটুকু হাত তার ওতে যতটুকু ধান ধরে এসে দিয়েছে বোঝবাসীদের এই নিয়ম আছে এখনও আমি যে সূর্যকুন্ডে থাকতো ওখানে নিয়ম যদি তো আপনার অসুখ হয়েছে টাকা পয়সা নেই তাহলে ঘরে যদি গম থাকে কিছু নিয়ে গিয়ে ওই দোকানে দিলেন গমটাও নিলে আপনাকে ওষুধ দিয়ে দিল এক্সচেঞ্জ এখনও হয় আমাদের একটা সূর্যগন্ধে একটা সাধু ছিলেন তার জ্বর হয়েছে এখন ওই কোথায় পাবো এখন কোথায় সেই মথুরা গিয়ে এখানে নাকি গ্রামে জ্বর হয়েছে ভয়ঙ্কর জ্বর সারে না কিছুতেই গ্রামে এই হাতুরে ডাক্তার রয়েছে তাকে সে বল সে এসছে সূর্যকুণ্ডে শিল সন্তকোশী মহারাজের একজন ছিল সে সন্ন্যাস নিয়েছিল সে শরীর খারাপ এখন কি করব সে আতুর যাতে এসে বলে একটা ওষুধ লিখে দিল হিন্দিতে ইংরেজিতে না ইংরেজি লিখতে পারে না হিন্দিতে লিখে দিয়ে আমার বাবা এই দাবা লাও ও দোকান সেখানে ওষুধের দোকান তো এত ভিক্ষা ভিক্ষা করি দেখিনি তো কোনো দিন ও বলছে ও দোকানসে লাও আমি ওরিশালাতে ওইদিকে গেলাম কে বললো কোথায় ওষুধের দোকান খুঁজেই পাচ্ছি না দেখি শুকনো বাঁধাকপি শুকনো বেগুন এদিক ওদিকে সব কোথায় রে বাবা ওকে জিজ্সা করলাম তাও আবার মানে কি ওষুধ লেগে আছে তুমি ডাবাতে থেকে নিজে নিয়ে নাও আর পয়সাটা আমাকে দিয়ে দাও কি করবে এখন উপায় নেই যখন যেরকম ব্যবস্থা সেরকমভাবে নিয়ে আসতে হলো কিছু উপায় নেই বুঝে দাম আনন্দময় হ্যাঁ অপূর্ব সেইখানে এবার দেখা যাচ্ছে সে যার ঘরে যেটা নেই সেটা দেওয়ার জন্য তাদের ঘরে গম আছে গম নিয়েছে এত কেজি গমের দাম এতো আছে তুই এবার বাঁধাকপি নিয়ে যা গমের বদলে বাঁধাকপি এইভাবে এক্সচেঞ্জ করে করে ভ্যালুয়েশন করে এখনও আছে দেখবেন গ্রামগঞ্জে যা সেইখানে এই ফলুলি এখন কি দেবে ফলে গোপালে গায়ে তো কিছু নেই গোপাল দেখবে তুই চাই ধান নিয়ে আসি ঘরে তো ধান পান দেখেছি ওইখানে আছে বলে দুটো হাতে আর কষ্টটুকু ধরে এসে ফল উলিকে এরম করতে করতে এসে তাও আস্তে আস্তে ফাঁকতে আঙুল ফাঁক দিয়ে পড়ে গেল ওইটুকু ধান এনে ফল উলিকে আমরা দিচ্ছি ফল মুখের দিকে তাকিয়ে ওর হয়ে গেছে ফল কিরে কী বাবা কে ধান দিচ্ছে দাও দাও স্নেহ এসে গেছে যত্নের দেশে ওইটুকু ধান দিচ্ছে বল চাক আমার আজকে না লাভ নাই হল ওই ধানের টুকু কটুকু ধান পাত্রে নিয়ে নিল নিয়ে ওকে একটু আদর করলো ফল নিয়ে গোপাল ভেতরে চলে গেল এবার এবার এই যে এই যে ফলুলি সে এবার মাথায় করে নিয়ে টুকরি বাড়ি গেল বাড়ি গিয়ে টুকরি খুঁড়ি খুলে দেখে ময়লা পরিষ্কার করে একটু দেখে সেখানে মুক্তা হীরা মুক্তা সব সেখানে ভর্তি বলে কী রে বাবা এটা করতে গিয়ে এলো ওই বাচ্চাটা দিয়েছে ধান ওইটি সব হয়ে গেছে হীরা মনি মুক্তের গোপাল হচ্ছে এরকম দয়া এরকম দয়া ঠিক এই যে যে যে লীলাগুলো গৌর করেছেন কৃষ্ণ সেই সেই লীলাগুলো ঠিক এই এই লীলাগুলো মানে অবাক হয়ে যাবে আমি যদি বলি এগুলো সব যেগুলো সাধারণ লোক জানে না বলো মানুষ এগুলো কোথায় গিয়ে বলো আমরা তো কোনোদিন শুনিনি শুনবে কী করে তোমরা শুনবে কী করে শোনার মতো পরিস্থিতি হয়েছে শুনবে গুপ্তের করচা গুপ্ত সেখান থেকে এখান্নকে কত গুপ্তগুপ্ত করচা আছে সেইসব সব জায়গা থেকে ওগুলো সব সংগ্রহ করা হয় অপূর্ব প্রজেতে যখন গৌরাঙ্গ মহাপুর সন্ন্যাস নিয়ে যখন গেছিলেন সেখানে অদ্ভুত বিলাস সেখানে এখান থেকে গৌড় যমুনার তীর ধরে জোরে জোরে যাচ্ছেন খ্রিস্ট কৃষ্ণ কৃষ্ণকে নাম করতে করতে যাচ্ছেন হঠাৎ এবার কী করেছেন যমুনার ওপার থেকে একজন বিশাল জেলা করে ঘোল নিয়ে এসছে বিক্রি করবে পয়সা পয়সা পাবে হ্যাঁ তার গৌরের তৃষ্ণা পেয়েছে ওকে দেখে এতবারের সন্ন্যাসীকে দেখে ভালো লেগেছে ভোজবাসীটা বাবা মাঠা পিও গে হাঁ পিয়ে খাবো বলেছে হ্যাঁ পাবো বলে তাহলে নাও তুমি তোমার কিছু হ্যাঁ লোটা বোটা বলে নেই পিছিয়ে হ্যাঁ গৌর বলছে আমার লোক আসছে ওদের কাছে কি করে পাবে তুমি যদি বলো আমি পেয়ে কি করে ক্যাশে পাও গে তুমি যদি বলো আমি পেয়ে বলে ক্যাশে গে তুমি দো তো মেয়েদের মটকা মটকাটা এরম ভাই নিল সব জ্বালা শুদ্ধ পান করে নিল পান করার জেলাটা ওকে দিয়ে দিল জ্বালা দেওয়া বলে পয়সা দো পয়সা মেরে পাস তো পা গৌর বলছে আমার বলছি মেয়ের পাস তো কুছ নই হ্যাঁ পা ও তোলে পিছে লোক আমার লোক আসছে তাদের কাছ নিয়ে নেও আমি এখন ছোটলাম বোলে চলে গেল লোক পেছনে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে আসবে তাই নে তোমারা বাবা ও মে মাঠা পিকে গা উ দক্ষিণা দে ও ও মেরা মালিক হ্যাঁ মেরা পাস কে বলল ও আমাদের মালিক ওর কাছে নেই তো আমাদের কাছে গিয়ে দেখ আমাদের কিছু নেই বেকার গেল মাটা গুলো সব গেল একটু পয়সা পেলাম না কি করবো এখন যাই এখন বাবাকে দিয়েছে একটু এত সন্ধ্যে যাকে বললে সেই যমুনা পাহাড়ের বাড়ি চলে বাড়িতে যেতে কলসিটা বাড়ি বাড়ি লাগছে সেখানে পরে খুলে দেখে ই রে দায় মনি মণি মানিক্য ভর্তি শুনেছি এসব লীলা শোনানি কি করে শুনবে গুপ্ত লীলা এইভাবে দেখা যায় যে গৌর যে সমস্ত লীলাগুলো করেছেন বাচ্চা বেলায় এখানেও কিন্তু তাই সে একই চোরের মাচ্ছু চোর এবার গোপালকে বাইরে যে ছোট্ট গোপাল তোকে ওকে লোভ দেখিয়ে চোর দুটো বলে যে চল মিষ্টি দেবো ছন্দেহ দেবে হ্যাঁ দেবো চল চোর দূরে যে ওর হাতের তার বেলাটা আছে এটা আমি নেব রে আজ লকেটটা ছোট আমি নোব ঠিক আছে আগে চল তো মালটাকে নিয়ে চল লাগে মাল নিয়ে আগে জঙ্গলে চল এখানে হলো মারধর খাবো নাকি কাঁধে নিয়ে এবার চল চো চোঁ করে ঘুরছে সারা বাগান ঘুরে লাস্টে গিয়ে হলো ওরা প্ল্যান করছে এই কিন্তু তার তারবেলাটা কিন্তু আমি নেবো কোমরে যেটা আছে ওটা আমি নেব আরে নিবি চল আগে মেবি জায়গা মতো নিয়ে যায় এখানে লোকজন দেখবে গোপালে মাতিয়ে যাচ্ছে গোপালকে বলছে এ বাবা তোমাকে ছন্দে দেবো ছন্দ দেবে তো হ্যাঁ ঠিক আছে তাহলে ঠিক আছে এবার যাচ্ছে কবে সন্দেশ দেবে ঠিক নেই এবার নিয়ে গিয়ে জঙ্গল সব ঘুরে ফিরে আবার দেখে সচিমর বায়ের সামনে ওখানে সব চিন্তিত হয় ও গোপাল গৌরকে খুঁজছে আর যেই এই গোপালকে ওখান থেকে এই বাড়িচার থেকে নিয়েছিলাম না সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে চুরে পেরে দিয়ে দৌড়াতিগিরি ওইখানে এবার বাচ্চা নেবে ওখানে এই গোপাল কোথায় গেছিলি গৌরকে জিজ্ঞাসা করছি নিমাই বলে এই তো ঘুরে এলাম কোথায় ঘুরলি বলে এই দুটো লোক নিয়ে গেল সন্দেশ দিল খেলাম সন্দেশ দিল খেলি ব্যাপারটা কিনে এইভাবে দেখা যায় যে গৌর ওই চোর দুটো কেউ পা করলেন তাদের কাঁধে করে ঘুরে এলেন অশেষ করুণাময় ভগবান তার পক্ষে অসম্ভব কিছুই নয় সবই করেন আর এখানে এখানে ভগবানের এই যে বিলাস কৃষ্ণচন্দ্রের এগুলো সব একই রকম পর পরে দেখা যায় এইভাবে যখন পরস্পর বিপদ হচ্ছে তখন বৃহৎ বনে মানে মহাবন এটাকে বৃন্দাবন এটাকে সংস্কৃত ভাষা বলে বৃহৎ বনে বৃহৎ বনে অর্থাৎ মহাবনে এরকম ধরনের বিশাল বিপ বিপদ হচ্ছে জেনে নন্দ উপানন্দ সবাই বৈঠক করলো সবাই মিলে বৈঠক করলো বসে কি করা যায় গোপালকে তো বাঁচানো যাবে না তাহলে এক কাজ কর উপানন্দ অধিনন্দ সব রয়েছে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ রয়েছেন তিনি সেখানে প্ল্যান করলেন তারা বললেন যে এক কাজ করো এইখানে আমরা থাকবো না এক কাজ কর এখানে যখন এত গোকুলে উৎপাত হচ্ছে আমরা গোকুল ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে যাই মানে যমুনার এপরটা হচ্ছে গোকুল মকুল মহাবন গোকুল মহাবন এই আর যমুনার ওপার হচ্ছে বৃন্দাবন সমস্ত কিছু অপূর্ব আর সেখানে এবার সবকিছু তারা বললে বৃন্দাবনে কি কি থাকবে বলে সেখানে সব সুন্দর পাওয়া যাবে চারিদিকে দেখো কত কিছু হলো একটা চক্রবাত এসে নিয়ে গেল গোপালটাকে এই চুকুচ বাচ্চা এ বেড়ে ফেদ তারপরে শকটটা কোথা থেকে কিছু না সব ভেঙে পড়ে গেল উড়ে গিয়ে তার ভিতরে রসগোল্লা পানথুয়া যত ছিল সব ছিটকে রসকুপ সব বড় বড়ো ড্রামের মধ্যে বিশাল মিষ্টি সব ছিল সমস্ত সব শেষ মানে ড্রাম মধ্যেই চিনেন তখনকার দিনে তো মাটির পাত্র ছিল বিশাল বিশাল সেই পাত্রেতে তো ভর্তি ভাজন সব ভেঙে একাকার যে গোপালটা যে তোলাই ছিল মনে নিয়ে এটি ভাগ্য ভালো কী করে এটা হলো এটা আমরা বুঝতে পাচ্ছি না তাহলে আমরা কাজ করি এখানে থাকবো না আমরা এক সব নিয়ে আমরা চলে যাব কোথায় যাবেন এবার বৃন্দাবনে যাবো বৃন্দাবনম সম্প্রবিশ্ব সর্বকাল ও সুখাভম বৃন্দাবনে যাব আর সেখানে গিয়ে বৃন্দাবন গোড় ধন যমুনা পুলি নানি সেখানে সব পাওয়া যাবে এর আগে বৃন্দাবন বলতে তোমরা মনে করো বর্তমানে যে শহরটাতে যাও মথুরা থেকে নেবে টাঙা করে তোমরা ওটাকে মনে করো শুধু বৃন্দাবন তা নয় বৃন্দাবন ব্যাপক বিস্তৃত ষোলো ক্রোশ বৃন্দাবনের পরিমাণটা বৃন্দাবন আমি পুরো মথুরা মণ্ডলটা বলছি না বৃন্দাবনটাকে ষোলো ক্রোশ যেমন আমাদের নবদ্বীপ মণ্ডলটা কত নবদ্যমণ্ডলের কত ষোলো হ্যাঁ তো এই বৃন্দাবন এটা তোমার যে গোবর্ধন যেখানে আছে ওটাও বৃন্দাবন যেটা নন্দগাম বলা হয় টেরিকাদম সব বৃন্দাবন কাম্বনেরও অংশ বৃন্দাবন কিন্তু কেউ লোকে জানতে পারেন লোকে গিয়েই বলে আমি বৃন্দাবন যাবো বলে ওইখানে যায় শুধু ওটা বৃন্দাবন না বৃন্দাবন মানে বৃন্দাবন পুরোটা যেখানে গোপাল খেলা করতেন সমস্ত এটা বৃন্দাবন সেই যে সেখানে ওরা চলে গেলেন সমস্ত বাচ্চা কাচ্চা গোধন যত গো বাছুর ছিল সব ছেড়ে দিয়ে সব আস্তে আস্তে সব ওখানে চলে গেলেন সেখানে গিয়ে এই বাচ্চাগুলো ওখানে গিয়ে আরো আনন্দ পেল কেন সামনে যমুনা এখন লোকে বলবে গোবর্ধনে গেলে তো মারা যমুনা কোথায় যমুনা দেখা যায় না কী লেখা আছে এখানে বলে যখন তুমি দেখবে মধুবনের কথা বর্ণনা করা আছে যেখানে যেখানে মধুবন যেখানে বর্তমানে তুমি যাও যেখানে ধুব মহারাজ ভজন করেছিলেন সেই জায়গাতেও বর্ণনা বসঙ্গে সেখানেও লেখা আছে চতুর্শে সেখানে ধুব মহারাজকে নারদ যমুনাতে স্নান করতে বলল যমুনাতে স্নান করিতে তো ওখানে যমুনা কোথায় তোমাদের এখন বিচার আসবে প্রশ্নটা হলো এই যমুনা কয়েকটা ধারাতে প্রবাহিত হতো একটা নন্দগ্রাম দিয়ে মধুবন যেটাকে বৈজ্যাস্থের দিয়ে বিভিন্ন ধারা একটা একটা থেকে তিনটে ধারা বেরিয়ে যমুনা যমুনা বৃন্দাবনকে সেবা করত এটা লোকে জানে না এখনভাবে একটাই সে ধারাটাও শুকিয়ে আসছে আস্তে আস্তে মানুষের অত্যাচারে ভগবান কী করছেন এগুলো সব চলে যাবে থাকবে না আর যখন চলে যাবে মানুষের তখন আর কিফা করবার জন্য রয়েছেন এখনও সাধুগুরু বৈষ্ণব যমুনা গঙ্গা সরস্বতী তারপরে তোমার গোবর্ধন পর্বত এগুলো সব রয়েছেন করুণা করবার জন্য কিন্তু মূর্খ মানুষ বুঝছে না কিছু তাহলে বৃন্দাবনম সম্প্রবিশ্ব সর্বকাল সুখাভাম আর সেখানে গিয়ে কী করলেন তত্র চক্রুর হ্যাঁ ব্রজাওয়কটির অর্ধচন্দ্রব এই যে বৃন্দাবনে গেলেন বৃন্দাবনে গিয়ে নন্দমহারাজের বাড়িটাকে মধ্যগানে রেখে অর্ধচন্দ্রব অর্ধচন্দ্র এরকম হয় নন্দমহারাজের বাড়িটা মাঝখানে ওরা চারিদিকে এরকম হয় যাতে যে কোনো জায়গা থেকে যে কোনো লোক বেরোবে আগে নন্দ বাড়ি বাড়িটাকে দেখতে পাবে আর গোপালের কথাটা গোপালকে আগে দেখতে পাবে যেদিক যে হোক এই জন্য তারা গোপালকে মাদিখানে রেখে তাদের এই সমস্ত আবাসগুলো নির্মাণ করেছিলেন এখনো গেলে দেখা যায় এখনো যে এত বছর হয়ে গেছে পাঁচ হাজার বছরের ওপর দেখা যায় যে বাসগৃহগুলো খেয়ে রাখু সব দেখবে পাণ্ডাদের বাড়িগুলো এই যে বাড়ি এখান থেকে এরকম ঘিরে এরকম অর্ধচন্দ্রের মধ্যে ঘিরে রেখেছে সুন্দরভাব আর সেখানে এই যে বজের যে বাচ্চাগুলো আছে গোপাল গোপালের যে বন্ধু বন্ধুবান্ধব আছে ওখানে গিয়ে আরও আনন্দ হল কেন ওখানে গিয়ে যমুনা পাচ্ছে যমুনার নদী বেশি করে এখানে সুবিধা আছে অবশ্য এখানেও গোকুল মহাবানের যমুনা ছিল সেখানে আমি বলি নাই আপনাদের সেখানে মৃত্তিকা খাওয়ার লীলাটা করেছিলেন গোপাল ব্রহ্মাণ্ড ঘাটেতে সমস্ত ব্রজবালকরা এবং বলরাম পর্যন্ত বলছেন মা যশোদাকে বলছেন এই গোপাল মাটি খেয়েছে গোপাল বলছে না আমি মাটি খাইনি আর সবাই বলছে দাউজি বলছে দাও ভাইয়া বল রে দায়ু দায়ু বলছে তুই মাটি খেয়েছিস বলে যদি খেয়েছি তোমার মুখ দেখো ওরা বলছে তো তুমি বিশ্বাস কর মুখ খুললো মূল খোয়া সঙ্গে তুমি অনন্ত ব্রহ্মাণ্ড সেখানে দেখছেন গো তারা নিজে দিই ও মুখের ভেতর নিজেকেও দেখছে গোপাল কেউ তারা বোধহয় আমার ছেলেটাকে ভূতে ধরেছে রে শিগিরি নিয়ে এসে আবার ঝাড়াতে আরম্ভ কৃষ্ণা আয়নব গোবিন্দুদেব কত খেলা করতেন বিভিন্ন মারামারি একেবারে ধরাধরি সব ছোট ছোট খেতেন সেই সময় দুর্বাসা মু একবার তাকে পরীক্ষা করবার জন্য এসছিলেন। আমি শুনেছি এই পরব্রহ্ম এসছে এসে ঘুরতে ঘুরতে জটাধারী বাবা এসে এদিকে ঘুরছে হট করে একটা বাচ্চার প্রতি নজর পড়ল ই একবারে শ্যামল বর্ণ একবারে সুন্দর বাচ্চারা নজর বাচ্চাটাও তার দিকে থাকিয়ে রয়েছে এরকমভাবে আস্তে সিংহ যেমন এগিয়ে আসে বাচ্চাটা আস্তে আস্তে এগিয়ে আসছে ও ঋষি আর কুক ঘোরাতে পারছে না এ আস্তে আস্তে এগিয়ে আসছে আসার পরে তো বলছি কিরম ভালো একেবারে এত আকর্ষণ কেন আমাকে তো কিছু আকর্ষণ তো মানে সঙ্গে সঙ্গে এলেন বা দুর্বাস মুিকে কী করেছিলেন সেসব পুরান আছে সংহিতা আছে এগুলো এখানে গুর্বাসা মুি পাগল হয়ে গেছিলেন তারপর ওরকৃপা পেয়েছিলেন পরীক্ষা করতে এসেছিলেন রমণ রীতিতে দেখেছিল ল্যাংটোপোধে ও বাচ্চাটা ওটা ভগবানও বুঝতে পারেন পরে যখন ওই ধাক্কাটা খেলো তখন তার হয়ে গেছে এইভাবে তারা বিভিন্ন বৃন্দাবনে গিয়ে সেখানে যমুনা ফলিনে ফেলো আবার পাহাড়ও বাচ্চার পাহাড় ভাল লাগে পাহাড়ে উঠবে এদিক ওদিক ছোড়াছুটি করবে কন্দমূল আছে তুলে তুলে খাবে মাটির তলা থেকে গোড়াতে কন্দমূল কন্দমূল খেয়েছো কোনো কন্দমূল আছে তোলা থেকে তুলে ফেলবে ওটাকে মিছিলির মতো মিষ্টি লাগবে এরকম থরের মতো দেখতে এরকম মোটা তুলে নিয়ে আসে আমিও ছোটবেলায় পেয়েছিলাম হিমালয় থেকে সব খেয়ে বিভিন্ন জায়গায় পাওয়া যায় শুধু হিমালয় অনেক জায়গায় পাওয়া যায় সেগুলো খুব মিষ্টি খেতে কন্দমূল সেইভাবে বালকরা এবার সেখানে গিয়ে খেলাধুলা করতে পারে কেন সব পেয়ে গেছে সামনে বিভিন্ন দুর্বায় একবারে মোড়া সেই জায়গা যমুনা পুলিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে সেখানে ছোটাছুটি খেলা আরম্ভ করলো লুকোছড়ি বিভিন্ন খেলা আরম্ভ করলেন এই করতে করতে তাদের এবার কী হল যে কোনো একদিন দশ দ্বাদশ অধ্যায়তে বলছেন ঝাঁপ দিয়ে দিয়ে যেতে হচ্ছে দ্বাদশ অর্ধায়েতে একদিন বনে ভোজন করার দৃঢ় ইচ্ছা হলো সেই জন্য হরি কি করলেন প্রাতকালে রাত্র উত্থান করে আর বৎসবালা বৎসগণকে মনোহর সিংহারবে জাগ্রত করলেন আর সমস্ত সবাই কী করলো বাড়ি থেকে ভালো ভালো খাবার নিয়ে নিল যার মা যেরকম দেয় সব নিয়ে বেঁধে মুদে সবগুলো নিয়ে এবার চললে। এবার এই যে বনে গিয়ে উৎসব করবে বন বনভোজন করে না মানে বাড়িতে তো রোজই খাই আর ওখানেও খায় টুকটাক আজকে বনভোজনের বিশেষ ইচ্ছা হলো বনভোজনের বিশেষ ইচ্ছা নিজেরা নিয়ে গেছেন সে সমস্ত সব কিছু তার লোকজন সেই বনভোজনে গিয়ে সেখানে অপূর্ব সেই দৃশ্য ঘোরাফেরা গৌচরণ করতে করতে সেখানে অদ্ভুত ব্যাপার ঘটেছিল কিছু আমরা সেই সমস্ত আলোচনা করব কালকে আজকে আমাদের এই বনভোজনের তারা যাচ্ছেন এই পর্যন্তই থাকল আজকে এই পর্যন্ত থাকল তদেব রম রুচিরম নবম নবম তদে সদমস মহোৎসব তদেব সৌকশোসনমে যদোত্তম শোকয়শো অনুগীয় বাঞ্ছা দূর কী পাশে পতি পাবৈষ্ণুভ্যো নমো না